يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যে সোরাটি পাঠ করলেন এই সোড়ার নাম হচ্ছে আলকার থেকে কারণ ম্যানে করা অথবা করা আর এই জায়গায় আলকার আগুলতে কিয়ামতকে বোঝানো হয়েছে আর উদ্দেশ্য ওই সময় উদ্দেশ্য যে সময় আসলে মানুষের মন ভীত হয়ে পড়বে هل تعطون شما هو به؟ جهن إصرافيل عليه السلام شنغافو قدبا جهتا رب العالمين سبحانه وتعالى بلتشا سورة نملة شتاش نمبرات ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخلين যেদিন সিংহায় ফুক দেয়া হবে তখন আকাশে জমিনে যারা আছে সবাই হয়ে পড়বে। সবাই আর পেরেছান আর সেটা হবে কেয়ানথের দিন তবে আল্লাহ যাদেরকে চান আল্লাহ বলেছেন এই জায়গায় বলছেন আল কাহ قرام agat qara jabaya alqari'ah qiyamah ke wala hai che ibabe qiyamater arabi binna naam jiban এইসব হচ্ছে কে নাম বিভিন্ন অবস্থাকে সামনে রেখে নাম রাখা হয়েছে বলছেন কি আবার বলছেন ওম্যা তুমি কি জানো কি এবারে কারিয়া বলে আরিয়া বাকিয়াম যেদিন হবে তার অবস্থা কি হবে তা উল্লেখ করছেন বলছেন জীব্যু ক্যাল মোষ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতঙ্গ বাংলাদেশ বিক্ষিপ্ত যদি রাত্রে আমাদের দেশে এরকম বেশি দেখতে পাই সেখানেও আছে বাইরের সাইডে আমরা শহরের ভিতরে থাকি তো দেখি কম কোথায় আগুন জ্বালিয়েছেন অথবা লেন্টন হারিকেন জ্বালিয়েছেন দেখবেন চতুর্দিকে এসে তো ওরা ভীর জমা ওরা কারা পতঙ্গ তাই না চতুর্দিক বিক্ষিপ্ত পতঙ্গতের দিন যখন ইসরাফির আলী ইসালাম সিংহায় ফুক দিবেন তখন মানুষের অবস্থা এরকমই হবে সবাই লোকজন কবর থেকে উঠবে কেউ অমুক জায়গা থেকে উঠবে যে যে অবস্থায় আছে ওই অবস্থাতেই মানুষ উঠবে হয়তো কেউ কেউ ছিল যাদেরকে অথবা মাছ গিরে ফেলেছে কুমির গিরে ফেলেছে অথবা সিংহ খেয়েছে বাঘ খেয়েছে সম্ভব না অসম্ভব এরকম আমরা জানিতে বলতেই হয় না আল্লাহুল মুস্তাহ যে যে অবস্থানে আছে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে তাকে দেন যখন ইসরাফির আলী ইসলাম সিংহায় ফুক দিবেন এক সিংহা তো সংগঠিত হওয়ার জন্য আবার আরেক সিংহায় যখন দিবেন সবাই উঠার জন্য তখন সবাই উঠবে সুবাহ আল্লাহ কে কিরকম আছে কোন অবস্থান করেছেন বা তার কাছে আবেদন জানালেন ও ইকালিমতা ইব্রাহিম আলী ইসলাম বললেন জীবিত করবেন কিন্তু তার বিষয় আছে আল্লাহ যে জীবিত করবে তিনি রসুল নবী সাল্লিয়াম তার মধ্যে সন্দেহ নাই তবে বাস্তবে দেখা আর জানা উভয়ের মধ্যে বেশ আছে কিনা সচককে দেখলাম একটা ঘটনা আর একটা শুনেছি উভয়টা সঠিক হান্ড্রেড এরকম হয়েছে কিন্তু নিজের সচককে দেখলে যে শান্তি পাওয়া যায় সে সেরকম শান্তি শুধু দূর থেকে দেখলে পাওয়া যায় না ঠিক না তো আল্লাহ রবাহ আলমিন তাকে জিজ্ঞেস করলেন তাকে বললেন আওয়ালাম তমিন তুমি কি ইমান রাখো না যে আমি এরকম আবার জীবিত করবো কিন্তু আমি চাই আমার মন যেন শান্তনা পায় শোভান আমার মনটা যেন শান্তনা পায় আর কিছু না কিন্তু আমার পুরনো পুরোপুরি বিশ্বাস আপনি আমাদের দিন সমস্ত সৃষ্টিকে আবার জীবিত করবেন আল্লাহ এবারে তাকে শিক্ষা দিলেন ওই দৃশ্য দেখাচ্ছেন কিরকম আমি আবার জীবিত করব দেখো ফরি ফুল তুমি কি করো পুষো আর ওগুলোকে তোমার অনুগত বানিয়ে দাও এরকম যখন তুমি ওকে বলো এসো তখন আসে বলো তুমি যাও যায় এরকম আছে কিনা দেখছেন শিকারী পাখি সুহানির মালিকের অনুগত্য সে যাই বলবে এরকম শিকারি পাখি এর মধ্যে আনুগত্য পাওয়া যায় কুকুরের মধ্যে পাওয়া যায় বিভিন্ন প্রাণীর মধ্যে পাওয়া যায় বানর আমরা দেখেছি আমাদের দেশে ওই ভেলকি বাজারে দেখায় না খেলা দেখা বানর সুভান পাখি বলছেন তারপর ওগুলির এই যে চারটি পাখির এক একটা অংশ তুমি প্রতিটি পাহাড়ে রাখো আল্কুল্লি জবহুন্না কতটি পাহাড় ওটা আল্লাহ বলে আল্লাহ যেরকম বলেছেন বিশ্বাস করতে হবে প্রতিটি পাহাড়ের মধ্যে তার এক একটা অংশ কি রকম হবে এক একটা যদি অংশ হয় তাহলে ও জীবিত থাকবে না মরা থাকবে মরা অবস্থায় নাকি স্পষ্ট এটা যদি জীবিত হয় তাহলে তো আসবেই মরে ওকে কর্তন করে ওকে হয়তো একদম ওই যে কিমা কিমার মতো বানিয়ে এরকম বিভিন্ন পাহারে এরকম তার অংশ রাখো তারপর কি করো করো সুম্ম তারপর ওগুলিকে তুমি ডাকো তুমি বলো আমার অমুক পাখি এসো শুভেন অমুক পাখি এসো অমুক পাখি এসো অমুক পাখি এসো যদি তুমি এরকম ডাকো তাহলে ওরা কিন্তু দৌড়ে দৌড়ে তোমার কাছে এসে যাবে হ্যাঁ আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে তার নিদর্শন পেশ করেছেন বলেন হ্যাঁ তিনি দেখেছেন বাস্তবে আমরা তো বাস্তবে দেখছি না কিন্তু আমাদের বিশ্বাস আছে বলেন ইনশাল বিশ্বাস আছে কিনা আর কেন বিশ্বাস হবে না বর্তমান জমানায় এই যান্ত্রিক যুগে কত কিছু কত কিছু আমরা দেখছি যদি একটা বিশাল চুম্বক থাকে এখানে বিশাল আকারের চুম্বক রাখেন একটা আকারটা ওদিকে সা চুম্বকের আকর্ষণে সবাই চুম্বকে এসে লেগে যাবে তাই না আচ্ছা এটা তো আমরা বাস্তবে দেখছি এটা তো সহজ সুভান এবার এই চুম্বক সৃষ্টি করলো কে উত্তর দিনকে লোহা সৃষ্টি করলো কে আমাদের সৃষ্টি করলো কে করেছে আল্লাহ। তাই আমরা যদি দেখি একটা পাথর ইয়ে চুম্বকে একটা চুম্বক খণ্ড যদি তার মধ্যে এরকম শক্তি থাকে দূর দূর দিকে কেচ করে নিয়ে আসে ওই পাথর খন্ড বা ইয়ে সুভেন তাহলে জেরবুল আলমী আমাদের সকলকে সৃষ্টি করেছেন তিনি যখন বলবেন তোমরা সবাই উঠে যাও তখন আমরা সবাই ওই আবার উঠে যাবো মিনহি হু দু মিনহরে জুকুমুখরে জুকুম এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটিতেই আমি পুনরায় তোমাদেরকে ফিরিয়ে দেব পুনরায় আবার এই মাটি থেকে আমি তোমাদের সকলকে জীবিত করব তাহলে আমাদের হাতে কিছুই না সব কার হাতে মিনহা খালকুম ওই দোক ও মিনহা নুখরেজ কুম উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপরে আদম আলী ইসলামের যুগর সৃষ্টি করলেন এইভাবে বর্তমানে বংশ পরম্পরা জারি আছে নর নারীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশা তাহলে আদম আলি ইসলামের যত সন্তান সকলেই হচ্ছেন মাটির তৈরি ঠিক না ওঠিক আদম আলি সালামের যত সন্তান ততই মাটির তৈরি আলী ইসলাম মাটির তৈরি শীস আলী ইসলাম মাটির তৈরি ইব্রাহিম আলী ইসালাম মাটির তৈরি মুসা আলী ইসলাম মাটির তৈরি মাটির তৈরি না তৈরি ঝমকালো ঝমকালো কথা বলে আর আপনি বললেন হ্যাঁ কি বলো ঠিকই আছে আল্লাহ আপনাকে বুঝতেননি যদি আপনি বলেন যদি বলেন্লাহ আলহিসাল নুরের তৈরি তাহলে আপনাকে বলতে হবে আব্দুল মুত আল্লাহর রসুল সাল ইসলামের দাদা নুরের তৈরি আপনি বলবেন নাকি এবারে তিনি যদি নূরের তৈরি হতেন আব্দুল মুতলিব তাহলে তিনি মুসলমান হতেন কিন্তু আব্দুল মুতিবিল আব্দুল মুতিবের ছেলে আবু তোলেব আবু তালিব মারা গেছেন বলেছেন আনা আব্দুল মুতলিব আমি আব্দুল মুতলিবের ধর্মে আছি আর এই অবস্থায় মারা গেছেন যার ফলে আল্লাহ রসুল সাল ইসলাম বললেন আবু তালিব জাহানো আছেন তাহলে নবীর চাচা কোথায় নবীর মা বাপ সম্পর্কে আমি বলব না কিন্তু আমার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম সাহি মুসলিমের রিবায়ত আছে আমি কিছু বলবো না কিন্তু আমার বাপ কোথায় ওই সাহাবিকে নবী করিম সালাম বললেন আবুকা কফিনার তোমার বাপ জাহান্ন আচ্ছা আমি বলি বলি আমি অথবা আপনি আপনার বাপ সম্পর্কে ঢং তামাশা করে কাউকে বলতে পারেন কি করবো হয়তো কিছু বলবে না কি করবো আল্লাহর কাছে আপনার বাপ যদি মুশরিক হয় আপনার বাপ যদি কবর পূজারী হয় আপনার বাপ যদি অন্যর নামে আল্লাহ ছাড়া অন্যর নামে নজর পেশ করে থাকে। আপনার বাপ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কোরবানি করে থাকে তাহলে হচ্ছে মুশরিক ওইটা কিন্তু চিরকাল জাহান নামে চিরকালের জন্য জাহান নামে চলে যাবে বুঝতে পারছেন কারণ বলেছেন কোরবানী আমার জীবন আমার মরণ সবই রব আলমিন আল্লাহর জন্য কার জন্য তাহলে সলাৎকার উদ্দেশ্যে পড়ব কোরবানি কার জন্য দেব আমার জীবনটা কার আমার মরণটা কার জীবিত বাবার উদ্দেশ্যে কিংবা মৃত বাবার উদ্দেশ্যে তাহলে এই কোরবানি তো আল্লাহর জন্য থাকলো না এই অবস্থায় এই কোরবানি এটা শিরক হয়ে গেছে বুঝতে পেরেছেন وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ العالمين لا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِتُّ الله বিন্দু মাত্র শরীর নাই আপনি যদি অল্প শরিক করে নেন আল্লাহ অন্য কাউকে তাহলে যারা ইমান আনলো আর ইমানের সাথে বিন্দু মাত্র সংমিশ্রণ করেনি তাদের জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা আর তারাই হচ্ছে সঠিক পথের প্রতীক হেদায়ত প্রাপ্তা গেল যারা বলে ইলাহা কিন্তু আল্লাহর সাথে অন্যকে কে শরিক করে সে জুলুম জুলুম মিক্স করে দেয় আল্লাহরে কর্তবাদের সাথে এই অবস্থায় সে মুসলমান হতে পারে না সে হয়ে যায় মুশরিক মুশরিক মুশরিক বুঝতে পেরেছেন আমি বললাম না আমার আল্লাহ বললো আল্লাহ বলেছেহ যখন এটি নাজিল হলো তিনি বললেন তিনি একটি রাজেন যে সাহাবাই ক্রম বললেন ইয় রসুল আল্লাহ আমাদের মধ্য থেকে কে আছে যে জুলুম করেন ইসলাম বললেন আপনারা শুনো এখানে জুলুম উদ্দেশ্য সাধারণ জুলুম না এখানে উদ্দেশ্য হচ্ছে সিরিক কারণ রব আলিন বলেছেন নিশ্চয় হচ্ছে না আপনাকে বাঁচতে হবে সিরিক থেকে মুক্ত থাকতে হবে আপনার বলেন কিন্তু বলেন কিন্তু অমুক বাবা সব নস্ত করে দিলেন ঠিক না ওরা কিন্তু আমাকে কে আমতের দিন পার করে দিবে বলে কিনা কেউ পার করতে পারবে না কেয়ামতের দিন আল্লাহ রহমত ছাড়া আপনি যদি শিরিক থেকে মুক্ত অবস্থায় যদি আপনি মারা যান তাহলে রব আলমিনা মোতাবেক আল্লাহ করে তাহলে আল্লাহ আপনাকে আল্লাহ শিরিখ এর মতো গুণা মাফ করে না তবে ছোট যেগুলা ওগুলো মাফ করবে যদি ছায় কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা রবাহী আমাদের সমস্ত গুণা মাফ করে দেবেন কিন্তু আল্লাহর জন্য ইনশাল আল্লাহ তুমি কবুল করো আচ্ছা দেখুন ইব্রাহিম আলী ইসলাম যে প্রশ্ন করেছিলেন তুমি দেখিয়ে দাও কিরকম আবার পুনরায় তুমি মৃতদেরকে জিন্দা করবে আল্লাহ তাকে দেখিয়ে দিলেন তাহলে আমাদেরও বিশ্বাস আলহামদুলিল্লাহ আল্লাহ কে আমতের দিন আমাদের সকলকে আবার জীবিত করবে ঠিক না এই যে জীবিত করবে তার একটা উদাহরণ এখানে আল্লাহ পেশ করেছেন বলছেন যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে হ্যাঁ সব থেকেই শুধু মানুষের মানুষ আদম আলিহ ইসালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষেরা আছে সবাইকে কে রবুল আলমিন ওই দিন তুলবেন তাহলে কোথায় যাবে কত মালু শুনে আর কি অবস্থা বলছেন যখন সিংহায় ফুক দিবে হ্যাঁ শুন ইসরা আলী ইসলাম যখন সিংহায় ফুক দিবে তখন সমস্ত এই সারা পৃথিবী যা কিছু আছে সব কিরকম পাহাড় গুলি ধুনা পশমের মতো বা ধূনা তুলার মতো উঠবে যদি হালকা একটা আমরা দেখতে পাই রাস্তায় হালকা একটা কিস হালকা কিস পাতলা আমাদের দেশে আছে না রহিতার গাছ আছে কিনা দেখতে পাচ্ছেন কিরকম যায় পাহাড় এখানে আমরা দেখতে পাচ্ছি মক্কায় যাই অতবা মদিনায় গেলাম কিংবা তো যাচ্ছি তখন দেখলেন কিরকমের পাহাড় পাহাড় থাকবে না কিসের বড়াই তোমার পাহাড় গুলি রঙ্গিন তুলার মতো হবে বা পশমের মতো হবে একমাত্র ইসানু শুধু একটু এরকম সিংহায় ভুগ দিবেন আর ইসরাফিল আলী ইসলামের সিংহ বলছেন তিনি পলক মারছেন না ও ইসরাফি পোলক মারছেন তাহলে এবারে বুঝু ইসরাফিল আলী ইসলাম যে ইসরাফিল সিংহায় ফুক দিলে এরকম হবে সেই ইসরাফিলের শক্তি কতটুকু হবে সোহান উল্লাহ বল যদি ইসরাফিল আলী ইসলামের শক্তি এতটুকু হয় তাহলে যে আল্লাহ রবুল আলমিন ইসরাফিলাম কে সৃষ্টি করেছেন জে আল্লাহ রে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ও রবুল আলমিন কতটুকু শক্তি লা শক্তিশালী এজন্যদিন বারবার বলে প্রতিবক সনাতে কয়েকবার ধনী উচ্চারণ করে বলে আল্লাহ একবার কি আল্লাহ আকু আল্লা সবার আল্লাহর শক্তির সাথে কারো তুলনা হয় না কারো শক্তির তুলনা না। ইস্তাফির আলী ইসালাম এত শক্তিশালী কিন্তু আল্লাহর শক্তির সাথে তার কোন তুলনা নাই জিব্রাহীল আলী ইসালাম এত শক্তিশালী কিন্তু জিব্রাহিল শক্তির কোন তুলনা নাই আল্লাহর শক্তির সাথে আল্লাহ আল্লাহ সবার যান কবচ করে নাও তাহলে মালয় কুলমহৎ সবার যানব করতে পারবে পারবে এক সাথে আমরা দেখতে পাই একই সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম মারা গেছে আমরা শুনেছি না এদের যান কবচ কে কুল নিয়াততাহু আফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আপনি বলুন তোমাদের জান তো কবজ করেন মালাকুল মউত মউতের ফিসতা আলাইহিস সালাম যেদিন আমি বলেছিলাম আপনাদেরকেও বলা উচিত আপনারা অন্য দৃশ্য মানুষ মালাকুল মউত বলবেন আজরাইল বলবেন অনেকে বলেন আজরাইল বলে আজরাইল আদম আলী ইসলামের কাছে মালাকুল মৌত এসেছেন এদের কাছে মালাকুল মৌত এসেছেন নবী করিম সাহায্য বলেননি এদের কাছে তাহলে আমরা কেন বলি আবার ওগুলোই কিছু লুক আছে ওরা প্রচার করে বেশি আচ্ছা এই গেল কে আমাদের কিছু উদাহরণ যেরকম আল্লাহ বলেছেন এরকমই তাই আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় কম যার পাল্লা বাড়ি হবে দেখো খেয়াল করি কি তাকিল বলছেন তাকিল ওই চৌধুরীরা বলেন চৌধুরীরা বলেন তাকিল থাকিল আরবি থাকিল থাকিল মানে কি ভারী যার পাল্লাহ বারি হবে সে সুখময় লাভ করবে কথা হচ্ছে। সুন্দর জিন্দগি কোথায় জান্নাতে বলো জাননাতে ইনশা আর এর আগে থেকেই শুরু হয়ে যায় মানুষ যখন মারা যাবে যদি আল্লাহ আল্লাহালা হয় কবরই হয়ে গেছে তার জান্নাতের একটা টুকরা কবর থেকেই শুরু আপনি উত্তর দিবেন কোমলে আমার বাবা আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্ল ইসলাম তখন থেকে আপনার শুরু হয়ে গেছেন সুকুময় কিন্তু আসল সুকুময় জিন্দগি কোন জায়গায় হবে দিন যখন উঠবেন আর তারপরে যখন নিয়মতান্ত্রিক আপনি যাবেন তখন বুঝবেন আমি আমার নেকান্ধাদের জন্য এমন এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলোকে কোন চুপ দেখেনি দুনিয়াতে আমরা কি দেখেছি আল্লাহ আল্লাহ রসুন যা বলেছেন কোরআনে তো আমরা পাচ্ছি কিন্তু বাস্তবে দেখার বাস্তবে শোনা ওখানে গেলে তারপর বুঝবে আর আরেকটা কি বলেছেন ওলা খাপ যে বসে যেসব সৌদিতে গেলে এরকম করব এরকম হবে এরকম হবে হ্যাঁ আচ্ছা আরো কিছুদিন পর এরকম আরো কিছু কল্পনা মজুদ যেসব জিনিস আপনি দেখছেন ইন্টারনেট বিন্টারনেট যা আছে কল্পনা আছে যদি জান্নতে যেতে চাই তাহলে আমরা যেন চেষ্টা করি আমাদের নেকির পাল্লা যেন ভারী হয় ইনশাল পাল্লা ভারী হবে ভারী হবে আর নমাজ না পড়ে নেকির পাল্লা ভারী হয় হারাম নেকির পাল্লা ভারী হয় সুদ খেয়ে নেগারেট ঘুষ খে নেকির পাল্লা ভারী হবে না জানিয়ে দিয়েছি এর পূর্বে আমি অনেক অনেক আলোচনা করেছি তো খেয়াল রাখবেন জন্য আমরা পরিত্যাগ করি জামাতের সাথে সলার জন্য পড়ি ইনশা আল্লাহ কেমাই করব আর আল্লাহ কেবল আল্লাহ এর মধ্যে বরকত দে আল্লাহ দিবে ইনশাআল্লা তাহলে কি হবে কি আমাদের দিন আমাদের নেকির পাল্লা ভারী হবে পকান্তরে বলছেন যার পাল্লা হালকা হবে অর্থাৎ নেকির পাল্লা যদি হালকা হয় আর ভারী হচ্ছে কোন পাল্লা গুনাহের পাল্লা পাল্লাহ যদি নেকির পাল্লা ভারী হয় যাবেন জান্নাত আর যদি গুনাহের পাল্লা ভারী হয় নেকির পাল্লা হালকা হয় হবে কোন জায়গায় জাহান নাম জাহার নাম চিনেন তো তাহলে আমরা বলি আল্লাহ তুমি আমাদের সকলকে জন্নাতি বানিয়ে দাও জাহান নাম থেকে নাজাদ দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো জাহান নাম থেকে নাজাত দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্ন দান করো জাহান্ন থেকে আল্লাহ বলছেন যার পাল্লা হালকা হবে অর্থাৎ বলছেন ওয়ামা কেনাহিয়া তুমি তুমি কি জানো হাউ বা ও কি বলছেন নারুন হামিয়া জ্বলন্ত আগুন আল্লাহ আল্লাহ রসুন বলেন বনী আদম আদম সন্তান যে আগুন জ্বালায় যে আগুন আমাদের কাছে আছে সবাই জ্বালান কি আগুন গ্যাসের চুলা আগুন জ্বালাতে হয় আর যদি কাঠ জ্বালানি কাঠ হয় আগুন জ্বালাটা সর্বোপরি এই যে আগুন আমরা যে আগুন আমরা আগুন দিয়ে বা আগুন জ্বালাই প্রজলিত করি এই আগুন হচ্ছে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তাহলে জাহান নামের আগুনের তেজস্ক্রিয়তা এই আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি ইন্দো আগুন এই আগুনের তুলনা এর তেজস্ক্রিয়তা উনসত্তর গুণ বেশি আল্লাহ রসুল সালাম বলেছেন জাহান্ন মাঠে আনা হবে জাহান্নকে জাহান্ন আল্লাহর কাছে আবেদন করলো বা আমার এক অংশ আরেক অংশ কে গিলে ফেলছে মুশকিল জাহান্নাম বলছে আল্লাহকে একবার ঠান্ডা কালে আরেকবার গরম কালে তাই দেখবেন কুকুন কুকুন সময় প্রচন্ড ঠান্ডা হয় তাই না আরেকবার কি হয় প্রচন্ড গরম হয় আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা ইসলাম বলেছেন এটা হচ্ছে ওই যে জাহান্ন শ্বাস যে ফেলে। তার প্রভাব হচ্ছে বেশি ঠান্ডা আর তার প্রভাব হচ্ছে বেশি গরম কিন্তু আমরা তো বুঝি না অতএব গেল যখন বেশি ঠান্ডা হয় বেশি গরম হয় তখন আমাকে শরণ করা উচিত জাহান নামের কথা স্মরণ করা উচিত কিনা তখন আমরা বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহ আমি তোমার কাছে থেকে আশ্রয় চাই বলবেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহাম বলেছেন যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে জাহান্ন থেকে জাহান্ন আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ তুমি আমার থেকে তাকে আশ্রয় নিয়ে দাও বলো আলহামদুলিল্লাহ আর যদি কেউ কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের আবেদন করে কিসের আবেদন জান্নাতের আবেদন তখন জান্নাত আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ তুমি আমার মধ্যে তার টিকা বানিয়ে দাও না বোলেনার আল্লাহ মাদ জান সুরতমা একবার অলকারী বা শুধু করি মল কার্য শুধু করি কি মল তুমি কি জানো কি তারা উল্লেখ করেছেন যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পদঙ্গের মতো হবে ও তাহ ন আর পাহাড় হবে ধূনা রঙ্গিন পোশের মত বা রঙ্গিন তুলার মত হালকা হবে পাতলা হবে তার ঠিকানা হবে হা হিয়া তুমি কি জানো হা কি نار حامية جلنتو برجل توعقون الله مادر شكولك جنة بنا جاہنم تک نجاد دن ایدوار مدومی اس کے لئے کلاس شکر لهم الله تمام مادر کتبار بیدی بیدان میں نچولا توفیق دان کو ربنا آتنا فی الدنيا حسنا وفی الاخرات حسناتا وقنا عذاب النار اللهم صلی و صلی على محمد وعلى آله و صحبه اجمعین